বিস্মিল্লি রহম নির মানুষ কি মনে করে যে আমরা ইমান আনিয়াছি এই কথা বলিলেই উহাদেরকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেয়া হইবে وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاظِبِينَ ام بي تو یہاں در پورو بورتی در کو پورکیا کریا چه لام اللہ عبشه پروکاش کریا دی بین کهارا شطبادی ایبون تینی তবে যারা মন্দ কর্ম করে তারা মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলিয়া যাইবে তাদের সিদ্ধান্ত কত মন্দ যা আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জানিয়া রাখু আল্লাহর নির্ধারিত কাল আসিবি সর্বশ্রোতা সর্বজ্ঞ যে কেউ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে আল্লাহ তো বিশ্ব জগৎ হইতে অমুখাপেক্ষী এবং যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আমি নিশ্চয়ই তাহাদের হইতে তাহাদের মন্দ কর্মগুলি মিটাইয়া দিব এবং আমি অবশ্যই تعدر كي प्रतिदान দিব ت하라 যে उत्तम कर्म करीत ताहर व वصينا الانسان بوالديه حسنا وان جحدك لتشرك بما ليس لك به علم فلا निर्देश दियां पिता माध्यम करते तब उदी तुम्हारे बल प्रयोग करी जार सम्पर्मार्ञान नहीं तुम्हें तानिओ ना निकट तुम्हारे प्रत्यवर्तन अतपर अभी तुम्हारे दिव तुम्हरा कि करीते যারা ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদেরকে সৎকর্ম অন্তর্ভুক্ত করিব। করিবিন সিময় মন্ন বিল্লহি ফদি আ ফিল্লি জালফিত নত না সিখা দিল্ল ফদিয় ফিল্লহি জালফিত নত না সিখা দিল্লি য মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি কিন্তু আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয় तख उा मानसर पीड़न केल्लाके निकट सहाँ विश्वबाषी अंतकरणे जहाँ आल्लावगत नहन এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন তা হইলে আমরা তোমাদের পাপ ভার বহন করিব কিন্তু উহারা তো তাহাদের পাপ ভারের কিছুই বহন করিবে না উহারা অবশ্যই মিথ্যা বাদী উহারা নিজেদের ভার বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরো কিছু বোঝা আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদেরকে প্রশ্ন করা হইবে আমি তো নুহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল পঞ্চাশ কম হাজার বছর অতঃপর প্লাবন উহাদেরকে গ্রাস করে কারণ উহারা ছিল সীমা লঙ্ঘনকারী অতঃ্পর আমি তাহাকে এবং যাহারা তরণিতে আরোহণ করিয়াছিল তাহাদেরকে রক্ষা করিলাম এবং বিশ্ব জগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন স্মরণ করো ইব্রাহিমের কথা সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহাকে ভয় করো তোমাদের জন্য ইহাই শ্রেয় যদি তোমরা জানিতে إنما تعبدون من دون الله أوفانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له তাহারা তোমাদের জীবন উপকরণের মালিক নয় সুতরাং তোমরা জীবন উপকরণ কামনা করো আল্লাহর নিকট এবং তাহার ইবাদত করো ও তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীরাও মিথ্যাবাদী বলিয়াছিল সুয়েস্পষ্ট ভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতীত রাসুলের আর কোনো দায়িত্ব নাই কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন ইহা তো আল্লাহর জন্য সহজ উলসিফল বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন কর কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করিয়াছেন অতঃপর আল্লাহ সৃষ্টি করিবেন পরবর্তী সৃষ্টি আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাহার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারবে না পৃথিবীতে আর না আকাশে এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই সাহায্যকারীও নাই وَالَّذِينَ كَفَرُوا بِ آيَاتِ اللَّهِ وَلِقَائِهِ أُولَائِكَ يَأِسُوا مِ الرَّحْمَتِي وَأُولَائِكَ, وَأُولَائِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ جَعَرَى اللَّهَرَ نِدَوَشَّنْ وَوْ تَهَرَ شَاكَّتْ أَشِكَرْ كَرَيْهُ تَهَرَى اَمَرُ اُنُوَ گْرَوْهِ تَهِ نِرَاشْ حوائے. আর তাহাদের জন্য আছে মর্মন্তু মিনিক কৌমিউ মিনু উত্তরে संप्रदाय इब्राहिम सम्प्रदाय शुद्ध कर খুরবাবু খুমা ও আলু ইব্রাহিম বল তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপস্ব রূপে গ্রহণ করিয়াছ পার্থ জাহান্ন এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকিবে না ইন্দ लुद तहार प्रति विश्व स्थपन करब्राहिमीपालक उद्देश्य देश त्याग करमशाली प्रज्ञा म আমি ইব্রাহিমকে দান করিলাম ইসা ওব এবং তাহার বংশধ্বের জন্য স্থির করিলাম নবুয় ও কিতাব এবং আমি তাহাকে দুনিয়া পুরস্কৃত করিয়াছিলাম বিশ্বে কেহ করে নাই তোমরাই তো পুরুষে উপগত হইতেছ তোমরাই তো রাহাজানি করিয়া থাকো এবং তোমরাই তো নিজেদের মসতিষে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করিয়া থাকো উত্তরে তাহার সম্প্রদায় শুধু এই বলিল আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হলিদি সে বলিল হে আমার প্রতিপালক বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো وَمَا جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا قَالُوا إِنَّا مُهْلِكُوا أَهْلِ هَذِهِ الْقَرْيَةِ إِنَّ أَهْلَهَا كَانُوا ظَالِمِينَ جَخَنْ عَمَارْ پَرِتْوَ فِرِسْتَهَا قَنْ شُو তারা বলিয়াছিল আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করিবাসীরা তো আহ ইমু ক্যান ইব্রাহিম বলিল এই জনপদে তো লুত রে বলিল সেখানে আছে তাহা আমরা জানি। আমরা তো লুতকে ও তাহার তাহার স্ত্রীকে ব্যতীত সে তো পশ্চাৎ অবস্থানকারীদের অন্তর্ভুক্ত এবং যখন আমার পিড়িত ফ্রিস্তাগণ লুতির নিকট আসিল তখন তাহাদের জন্য সে হইয়া পড়িল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল উহারা বলিল হায় করিও না দুঃখ করিও না আমরা তোমাকে ও তোমার পরিজন বর্গকে রক্ষা করিব তোমার স্ত্রী ব্যতীত সে তো পশ্চাৎকারীদের অন্তর্ভুক্ত আমরা এই জনপদবাসীদের উপর আকাশ হইতে শাস্তি নাজিল করিব কারণ কারণে আমি তো বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নিদর্শন রাখিয়াছি আমি মাদাইনবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা শুয়েবকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় না। ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে ওরা নিজ গৃহে নত জানু অবস্থায় শেষ হইয়া গেল এবং আমি আদ ও সামুদকে ধ্বংস করিয়াছিলাম উহাদের বাড়ি ঘরেই তোমাদের জন্য ইহার স্পষ্ট প্রমাণ শয়তান উহাদের কাজকে উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং উহাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়াছিল যদিও উহারা ছিল বিচক্ষণ এবং আমি সংহার করিয়াছিলাম কারুণ ফিরা ও হামানকে মূসা উহাদিন নিকট সুয়ে স্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল তখন তাহারা দেশে পারে নাই হা বউ হাত হুম মন বিহিল অপরাধের জন্য শাস্তি দিয়াছিলাম উহাদের কাহার প্রতি প্রেরণ করিয়াছি প্রস্ত সহ প্রচন্ড কাহাকেও আঘাত করিয়াছিল মহানাথ কাহাকেও আমি প্রথিত করিয়াছিলাম ভূগর্ভে এবং কাহাকেও করিয়াছিলাম নিমর্জিত। আল্লাহ তাহাদের প্রতি কোনো জুলুম করেন নাই তারা নিজেরাই নিজেদের প্রতি لو كانوا يعلمون جرا اللار পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাক্রশার ন্যায় যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাক্রশার ঘরই দুর্বলতম যদি ওহারা জানিত inna allaha ya'lamu ma হাকিম ওরা আল্লাহর পরিবর্তে যা কিছুকে আহ্বান করে আল্লাহ তো তাহা জানেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ালু নব্রিম ও মায়িম मानुषर दे कल ज्ञानी अल्लाह जथाथे आकाश मंडल और पृथ्वी सृष्टि कर इते अवश्य निदर्शन रही है मुमिन উৎলু ম উল কি আকবর ও তুমি আবৃত্তি করো কিতাব হইতে করা হয় এবং সালা করব ও মন্দ কার্য আর আল্লাহ স্মরণেই তো সর্বশ্রেষ্ঠ তোমরা যাহা করো আল্লাহ তাহা জানেন তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সঙ্গে বিতর্ক করিবে না তবে তাহাদের সঙ্গে করিতে পারো যারা উহাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী এবং বলো আমাদের প্রতি ও তোমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে আমরা বিশ্বাস করি এবং আমাদের ইলাহ ও তোমাদের ইল্হ তো একই এবং আমরা তাহারি প্রতি এইভাবেই আমি তোমার প্রতি কুরাণ অবতীর্ণ করিয়াছি এবং যাহাদেরকে আমি কিতাব দিয়াছিলাম তারা ইহাতে বিশ্বাস করে আর ইহাদেরও কেহ কেউ ইহাতে বিশ্বাস করে কেহ অস্বীকার করে না আমার নির্দেশনা বলি কাফির ব্যতীত وَمَا كُنْتَ تَتْلُو مِن قَبْلِهِ مِن كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكْ إِذَا الْأَرْتَابَ الْمُبَطِلُونَ تُبِتِي هیار پُر بے کُنو كِتَاب پاٹھ کرو نائی ایبو هم شاہست کنو كِتَاب বরং যাহ কে জ্ঞান দেওয়া হইয়াছে বস্তুত তাহাদের অন্তরেইয় স্পষ্ট নিদর্শন কেবল জালমিরাই আমার নিদর্শন অস্বীকার করে উহরা বলে তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন বলো নিদর্শন আল্লাহ ই আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্রিত ইহা কি উহাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার হয়। উহাদের অবশ্যই অনুগ্রহ ও উপদেশ আছে। সেই কহমের জন্য যাহারা ইমান আনে والذين امنوا بالباطل وكفروا بالله اولئك هم الخاسرون بل عمرو و তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট আকাশমন্ডলীয় পৃথিবীতে যাহা আছে তাহা তিনি অবগত এবং যে যারা অসত্যে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত ولولا اجل مسمى لا جاءهم العذاب ولا ياتينهم بغته وهم لا يشعرون ওরা তোমাকে শাস্তির বর্ণনা করতে বলে যদি নির্ধারিত কাল না থাকিতো তবে শাস্তিতে আদের উপর অবশ্যই আসিত নিশ্চয় আদের শাস্তি আসবেই আকস্মিক ভাবে উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে যাহার নাম তো কাফিরদেরকে পরিবেষ্ট করিবেই মুদিন সেই দিন শাস্তি উহাদেরকে আচ্ছন্ন করিবে ঊর্ধ্ব ও অধদেশ হইতে এবং তিনি বলিবেন তোমরা যাহা করিতে তাহা আস্বাদন করোবা হে আমার মুমিন বান্দাগণ পৃথিবী প্রশস্ত সুতরাং তোমরা আমারই বেদত করো কুল্লু নতুল ই তু যাও জীব মাত্র মৃত্যুর সাথ গ্রহণকারী অত্পর তোমরা আমার ওরফ লি ও যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদের বসবাসের জন্য সুচ্ছ প্রাসাদ দান করিব জানাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে কত উত্তম প্রতিদান সেই সকল কর্মশীলদের জন্য যারা ধৈর্য ধারণ করে এবং তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে এমন কত জীব আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না আল্লাহ রিজিক দান করেন উহাদেরকে ও তোমাদেরকে এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞাল যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো কে আকাশ মন্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করিয়াছেন উহারা অবশ্যই বলিবে আল্লাহ তাহা হইযাই উহারা কোথায় আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার বর্ধিত করেন وابن جاهر جنن ان شاء هو يحد قرن নিশ্চয় الله সর্ববিষয়ে সর্বজ্ঞ অবহিত والا ان سالتهم من نزل من السماء ان فاحيا به الارض من بعد موتها الله قل যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া কে ভূমিকে সঞ্জীবিত করেন উহার মৃত্যুর পর উহারা অবশ্যই বলিবে আল্লাহ বল সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু উহাদের অধিকাংশ ইহা অনুধাবন করে না وما هاذي الحياة الدنيا إلا لهم و لعب وإن الدار الآخرت لهي الحيوان لو كانوا يعلمون اي پارتتبو جيبان تو قلعاك اتوك بيتي تو كيشوئي ناي پارولوكيك جيباني تو پروكريتو جيبان جودی اوهارا উহারা যখন নৌজানে আরোহণ করে তখন উহারা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকে অতঃ পর তিনি যখন স্থলে ফিরাইয়া উহাদেরকে উদ্ধার করেন তখন উহারা শিরকে লিপ্ত হয় আমার দান জানিতে পারিবে আমি হারাম করিয়াছি অথচ ইহার চতুষ্পে যেসব মানুষ আছে তাহাদের উপর হামলা করা হয় তবে কি উহারা অসত্যই বিশ্বাস করিবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে যে ব্যক্তি আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিকট হতে আগত সত্যকে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে নামে কি কাফিরদের আবাস নয় যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাহাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করিব আল্লাহ অবশ্যই সৎ কর্মপরায় সঙ্গে থাকেন